وكل بدعة دلالة وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة أن أبي هرائت رضي الله تعالى عنه قال সম্মানিত উপস্থিতি শুরুতে আল্লাহবুল আলমিনের অসংখ্য অগণিত শুকর বুজার হচ্ছি যে মহান রাবুলি জল জেনাল আপনাদের জানা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে আপনাদের সাথে শেয়ার করে আসছি আলোচনা শুরু করেছিলাম আর সে বিষয়টি হচ্ছে মূলত এর বৈশিষ্ট্য এবং পরিচয় নিয়ে আমরা কথা বলছিলাম কিভাবে আমরা মানুষদেরকে সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারব চিনতে পারব পরিচয় লাভ করব করবো যে তারা সত্যিকার সূন্যার সাল্লামের যেই কর্মনীতি ও কর্ম পদ্ধতি ছিল সেই কর্মনীতি ও কর্ম পদ্ধতির অনুসারী সেটা আমরা কিভাবে বুঝতে পারবো কারণ প্রত্যেকে দাবি করতে পারে প্রত্যেকেই বলতে পারে আমি আহলে সূন্য্যা এটা আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম আজকে সুন্নি নাম দিয়ে যারা দাবি করছে তাদের সাথে সুননাথের কোনো সম্পর্ক নেই তাদের আহলু সুননা তো দূরের কথা বরং সুনাতের সামান্যতম কোনো সম্পর্ক নেই অথচ নিজেদেরকে সুন্নি পরিচয় দিচ্ছি এর জন্য আমরা এই দীর্ঘ আলোচনার অনেকগুলো পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি সর্বশেষ আমরা আঠারো নম্বর পয়েন্টে এসেছিলাম আঠারো নম্বর পয়েন্টে হচ্ছে যে আহলুসূন্না বা সুননার অনুসারী যারা হবে তারা পরিশুদ্ধি ও সংশোধনের ক্ষেত্রে समान भाव गुरुत्व दीबेटी दिखे बाहर दिका के बना जाहिर दिखाई अभ्यंतरीण दिक्कत बा अभ्यंतरीण विषय सुन्नारे जरा रही जमनी भावे अभ्यंतरीण दिक्ट के সংশোধন এবং পরিশুদ্ধির জন্য গুরুত্ব দেবে ঠিক তেমনিভাবে বাহ্যিক দিকটাও গুরুত্ব দেবে আমাদের সমাজের মধ্যে এই ইসলাম এবং সংশোধনের ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত একদল মনে করে থাকেন যে শুধুমাত্র বাহ্যিক বেশভূষা ও বাহ্যিক লৌকিক সৌন্দর্যের মধ্যেই মূলত সবকিছু এবং বাহ্যিকতাটাই তাদের মূলত মানুষের সাথে সম্পর্ক তৈরি করার জন্য অথবা মানুষকে ধোকা দেওয়ার জন্য ইসলামের নামে মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য তারা এই কাজটি করে যাচ্ছে যেমন আমরা এদের পরিচয় মূলত ইসলামের শুরুতে হিসেবে মুনাফেক সম্প্রদায় তারা তাদের বাহ্যিক সব ঠিক ছিল তারা যখন মুসলমানদের সাথে একত্রিত হতো তখন তারা বলতো আখে আমরা আল্লাহর প্রতি এবং আখেরতের প্রতি ইমান এনেছি এটি তাদের ঘোষণা ছিল বাহ্যিক মুসলমানদের সাথে তাদের আচার আচরণ ছিল সুন্দর জামাতে অংশগ্রহণ করত এবং বাহ্যিক বেশভূষা তাদের খুব সুন্দরই ছিল কিন্তু আবার যখন তাদের শয়তানদের সাথে মিলিত হতো শয়তানদের সাথে সম্পর্ক তৈরি হতো তখন ওই শয়তান লোকেরা যারা আছে তাদের সাথে বলতো যে ইনামা হাকুম আমরা তো তোমাদের সাথে আছি ইনামু মুস্তাহ আমরা শুধুমাত্র মানে কিছুটা বিদ্রুপ তামাশা করতেছি তাদের সাথে মূলত আমরা তোমাদের সাথেই আছি আজকেও একদল লোক আছে যারা এই বাহ্যিক সংশোধনটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে মাথায় পাগড়ি দিয়া তারপরে বড় বড় জুব্বা গায়ে দেয়া অনেক আলখেল্লা অনেক মানে পোশাক পরিচ্ছেদ নিজেরা ইসলামের নামে তৈরি করে নিয়েছে ইসলামের এই ইসলামের নামে তৈরি করে নিয়েছে আর তারা মনে করছে যে এটা করতে পারলে মনে হয় মানে আমাদের সব সংশোধন হয়ে গেল আর কি এটা তাদের একটা মানে আকৃতি নিয়েছে কিন্তু সত্যিকার শিক্ষা নিতে পারেনি যেটি মহিয়ান আল্লাহাবুল আলমী কোরআম চার নম্বর আয়তের মধ্যে বলেছেন আল্লাহ সুবাহা ও তারা সাদ করেন ওরুম আপনি যখন তাদেরকে দেখবেন বেশভূষা সৌন্দর্য আচার আচরণের দিক থেকে তাদেরকে যখন আপনি অবলোকন করবেন দেখবেন তাদের এই বেশভূষা দেখে দেহ অবস্থান দেখে বা জিখ লৌকিক অবস্থা দেখে এটা আপনাকে খুব আশ্চর্য জানিত করবে আপনার খুব পছন্দ হবে সুন্দরীত মাশাল যেমন মাদাসার মনুবিদেরকে যখন একসাথ করে আপনি দেখবেন আপনি কি এটা অতিরিক্ত বলছেন অতিরিক্ত বলিনি অধিকাংশেরই মূলত লৌকিক সৌন্দর্য তৈরি করেছে কিন্তু অভ্যন্তরীণ কোন ধরনের পরিশোধি ঘটেনি নিজের মধ্যে কোন ধরনের তারা অর্জন করে যদি অর্জন করত তাহলে তার প্রমাণ পাওয়া যেত কিন্তু এ ধরনের কোন প্রমাণ তাদের কাছে পাওয়া যায় না বরং শুধুমাত্র লৌকিক পরিশোধি নিয়ে তারা চলছে জমনি বাবু মুনাফেকা আল্লাহ রাসুল সাল্লাসলাম এবং সাহাবিদেরকে প্রতারিত করার জন্য অথবা আল্লাহ রাসুল সাল্লাহমের কাছে এসে একথা প্রকাশ করার জন্য যে আমরা মুসলমান তোমাদের কাছে মুসলিম এই বাহ্যিক বেশভূষা ধারণ করেছে বাহ্যিক যে বেশভূষা আছে সেগুলি ধারণ করেছে তো আল্লাহ সুবাহ মধ্যে সাক্ষ করেন ওই যার আইতাহুম তোর বুক তাদের এই অবস্থা তাদের বাহ্যিক আচার আচরণ বেশ ভূষা এগুলো তোর বুক আপনাকে খুব আশ্চর্য করবে আপনাকে খুব মানে খুব পছন্দ নিয়ে হবে মনে হবে যেন মাসা আল্লাহ এরা তো মানে সম্পূর্ণ পরিবারটি খুব সংশোধন হয়ে গিয়েছে মনে হয় যেন আদৌ কিন্তু সংশোধন হয়নি কারণ শুধু বাহ্যিক সংশোধনের উপর মূলত অভ্যন্তরীণ সংশোধন নির্ভর করে না অভ্যন্তরীণ সংশোধনই মূলত তার অভ্যন্তরীণ সংশোধন করতে সহযোগিতা করে না তারা যখন বলে তাদের অ্যাপ্রোচ উপস্থাপনা হেলিবারি মাসা আল্লাহ এত উন্নত যে তারা যখন কথা বলে যখন পেশ করে তসমাউলিখা এটি আমাকে আপনাকে বলা হচ্ছে না খুব মাহমুদামকে বলা হচ্ছে তসমাউলিহিম আপনি খুব মনোযোগ তাদের কথা শোনার জন্য চেষ্টা করেন মাসা আল্লাহ এত সুন্দর তাদের অনেকেই আজকে দেখেন না আপনি কিছু সুন্দর লোক শেদনাব আলেম এরা প্রবৃত্তির অনুসারী পুরাণ এবং শূন্য এরা কোন ব্যক্তি অথবা কোন সুনির্দিষ্ট গ্রুপের অনুসারী অথবা কোনো সুনির্দিষ্ট চিন্তাধারার অধিকারী বা অনুসারী তারা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সুন্দর সুন্দর করে বক্তব্য দিচ্ছে আর আমাদের ইনোসেন্ট মানুষগুলো খুব সাধারণ মানুষগুলো যাদের কাছে করার এবং হাদিসের জ্ঞান নেই তারা এর মাধ্যমে পদভ্যষ্ট বিভ্রান্ত হচ্ছে ঠিক কিনা হচ্ছে কিনা বিভ্রান্ত হচ্ছে এবং তাদের বক্তব্য শুনলে আপনি মনে করবেন যে আরেকটি বড় বড় বক্তা যারা সেরা ফিলিং এদের কোন ধরনের মানে যোগ্যতাই নেই এদের বক্তব্যের সামনে কিভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মানে উপস্থাপন করছে যেহেতু তাদের এই বক্তব্যের মধ্যে মূলত হাদিসের অনুসরণের জন্য অথবা আল্লাহর গুল আলমে আনুগুপ্ত করে আল্লাহর বান্ধা হওয়ার জন্য নিজেদের সংশোধনের জন্য এইগুলো বলছে না বরং তারা বলতেছে যে তাদের বক্তব্য করা ছিল আর যে ব্যক্তি মহিত বানানোর জন্য বক্তব্য দিচ্ছে তার বক্তব্য আর বলছেন যখন তারা কথা বলে তখন তসমা আলি কৌরিম বাহ কি যে সুন্দর করে বলছে আপনি নিচে পর্যন্ত তাদের কথা মনোযোগ দিয়ে শুনার শুনতে থাকেন শুনেন রাসুল সালামকে বলছে কারণ তারা এমনভাবে গুছায় বলে মিথ্যা কথার মধ্যে একটা স্বাদ রয়েছে বুঝতে পেরেছেন কিনা কারণ শয়তানের মধ্যে প্রবৃত্তির একটা যেহেতু প্রবৃত্তি সব সময় আল্লাহ আবুর আলমে নিষিদ্ধ কাজগুলোর সাথে সম্পৃক্ত বুঝতে পেরেছেন কিনা এখানে মজা পায় বেশি হারাম কাজের মধ্যে মজা পায় বেশি যদি মজা না পেত তাহলে যে ব্যক্তি তার ঘরের মধ্যে স্ত্রী রয়েছে স্ত্রী ঘরের স্ত্রী রেখে গিয়ে সে অন্য জায়গায় গিয়ে কিভাবে বিচার করতে পারে হারামের মধ্যে মানুষের জন্য মিথ্যার মধ্যে একটা মানে অন্য ধরনের অ্যাট্রাকশন আকর্ষণ রয়েছে যেটি আমাদেরকে আকর্ষিত করবে তারপর সুবাহ তারা বলতেছেন ক্যানুম এদেরকে আপনি যখন দেখবেন আপনি মনে করবেন যে মনে হয় যেন এরা আনুগত্যের দিক থেকে এমন অবস্থা তাদের কুসুমাদা মনে হয় যেন একবারে দাঁড়া করিয়ে রেখছে একটা কাঠ কাঠের সব ঠিক আছে কিন্তু আসলে বাস্তবতা এই ধরনের নয় কারণ তাদের অন্তরের মধ্যে মূলত সংশোধন আসেনি তাদের এই যে বাহ্যিক লৌকিক অবস্থা আপনি অবলোকন করছেন দেখছেন शुदुमे अथबा ईमानदार व्यक्ति बंद आल्लावर्तन और संशोधन विषय त्यंत यथाथ हा ती चुप्तिकार अर्थे आपनर अभ्यंतरीण परिसुद्धि আপনি করতে পারবেন না তাই সালফ সালিহীন এবং যে সমস্ত ইসলাম রিদ্ধে দিয়েছে সেগুলো সংশোধন করার ব্যাপারে তাদের কি রয়েছে সতর্কতা রয়েছে কিন্তু যেগুলো বাহ্যিক সংশোধনের ব্যাপারে ইসলামের কোন বক্তব্য নেই সেগুলো নিয়ে তারা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে না আপনি আশ্চর্য হবেন ইমাম সাহেব মসজিদের মধ্যে রেখে দিয়েছে সময় মধ্যে কিনা কিনা মানে সলাহাতের জন্য মাথার মধ্যে পাগড়ি দিতে হবে এই বিধান আপনি থেকে বের করলেন কোন ইসলাম আপনাকে এই বিধান দিয়েছে মানে আপনাকে বাহ্যিকভাবে মানে প্রতারিত করছে আর কিচ্ছু না যদি আপনি পাগড়ি দেন তাহলে আপনি সবসময় পাগড়িবেন সুনারি দিয়েছে সাব্যস্ত হয়েছে আপনি পাগড়ি দেন তাহলে সবসময় পাগড়ি দেবেন আপনার প্রত্যেকটা ক্ষেত্রে পাগড়ি কিন্তু সনাতের জন্য আপনি পাগড়ি দিতে হবে মসজিদের মধ্যে পাগড়ি রেখে গেছেন এটা পাগড়ি দিচ্ছেন এটা করতে থেকে বের করলেন এভাবে মূলত আমাদের अभ्यंतरण को संशोधन माशाला कार्य सुथे निजेक संपृक्त रेखे घुषि सकते निजेक संपृक्त रखे जुल अन्याये निजेक संपृक्त रखे जुलम नय বরং শিল্পীর সাথে সম্পৃক্ত রেখেছেন যেহেতু আপনি আসলেই মানে আপনার এই টুপি আপনার এই পাগড়ি আপনার এই জুব্বা আপনার এই আলখিল্লা এই যে বেশভূষা এগুলো শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য এগুলো মূলত নিজের অভ্যন্তরীণ সংশোধনের মাধ্যমে আসেনি সংশোধন করেন যে মানব দেহের মধ্যে একটি গোষ্ঠপিণ্ড রয়েছে এটাকে যদি কোনো ব্যক্তি সত্যিকার ভাবে সংশোধন করতে পারে তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটাই সংশোধন হতে বাধ্য তার সবটাই সংশোধন হয়ে যাবে তার হাত সংশোধিত হয়ে যাবে তার চোখ সংশোধিত হয়ে যাবে তার কান সংশোধিত হয়ে যাবে তার চলা সংশোধিত হয়ে যাবে তার বলা সংশোধিত হয়ে যাবে আপনার দৃষ্টি সংশোধিত সংশোধিত হলো না আপনি শুধুমাত্র মানে কাপড় চোপড় দিয়ে নিজেকে একটু বাহ্যিক বেশ ভূষা দিয়ে মানুষের কাছে বড় হুজুর সাজলেন বড় বুজুর্গ বুজুর্গ সাজলেন এই বুজুর্গের কোন প্রয়োজন নেই এটি মূলত প্রতারণা এবং মুনাফে এই প্রতারণার মাধ্যমে আপনি নিজের ক্ষতি করতেছেন আপনি হয়তো ধারণা করতেছেন যে আমি মনে হয় যেন অনেক লাভ করতেছি কিন্তু না সবচেয়ে বড় ক্ষতি করতেছেন কারণ যে ব্যক্তি সত্যিকার অর্থে এই ধরনের প্রতারণা রাষ্ট্র নিল সে মূলত নিজের উপর সবচেয়ে বড় জল করলো নিজের উপর সবচেয়ে বড় জল করলো এ ধরনের জল কোনো অবস্থায় যাইজ নেই মানে আপনি নিজেরই ক্ষতি করছেন সুতরাং আপনি অন্যদের কোনো ক্ষতি করছেন না হইতে পারে হয়তো আপনার বক্তব্যের মাধ্যমে আপনার আলোচনার মাধ্যমে অথবা আপনার এই বাহ্যিক লৌকিক অবস্থা মাধ্যমে কিছু সংখ্যক বিভ্রান্ত হচ্ছে কিন্তু আপনি সবচেয়ে বিভ্রান্ত আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত এবং কেয়ামতের দিনের জন্য আপনি না কোন পথ পাবেন না সুযোগ পাবেন না কোন বিভ্রান্তি তৈরি হয় সেটাই যদি বিপর্যস্ত হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় একেবারে নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহটাই তার কি হয়ে যাবে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বিপর্যস্ত হয়ে যাবে যার অন্তর উন্নত সংশোধন হয়নি যার অন্তরের সংশোধনী আসেনি আপনি দেখতে পাবেন যে সে যেখানে গুনা করার কোনো সুযোগ নেই করতেছে মানে গুনাহ করার জন্য শিখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ ফের মধ্যে উল্লেখ করেছেন যেখানে মানাফেজ রয়েছে চারটি ম্যানফাজ গুনায়ের জন্য চারটি কি রয়েছে উন্ডু রয়েছে উইন্ডো তো বুঝেন আপনার এখন ডিজিটাল যুগের লোক মানে এখানে চারটি উন্ডোজ রয়েছে যেগুলো দিয়ে মূলত মানুষ গুণা করতে পারে বুঝতে পেরেছেন কিনা তোর মধ্যে যেই জায়গাতে মানে উন্ডো নেই গুণা করার জন্য সেখান থেকে সে সকল প্রকার গুণার মধ্যে লিপ্ত হতে পারে সেটা হচ্ছে তার চিন্তার জগৎ থেকে সে গুণা লিপ্ত হতে পারে চিন্তা জগতে থেকে গুণালিপ্ত কোনো পারে ব্যক্তির প্রতি কুধারণা করার মত হতে পারে ব্যক্তির প্রতি নয় আল্লাহ প্রতি কুধারণা করার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে যেটি ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম শুধু আল্লাহর প্রতিদাহরণ নয় বরং আল্লাহর রহমত থেকে নিরাশ হয় আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন আল্লাহর কাছে না আল্লাহ তারা আমার দোয়া কবি করবে না তুমি এভাবে নিশ্চিন কিভাবে হতে পারলে এটা কিন্তু আলিয়া রহমত আল্লাহ রবুল আলমের রহমত থেকে নিরাশ হওয়া এটি আল্লাহর বান্দাদের জন্য জায়জ নেই হারাম বরং এটাকে অধিকাংশিক মহাকা গোলা বলেছেন এই কাজটি কুহুরী অথচ আপনি মানে এখান থেকে আপনার গুনার মধ্যে যাওয়ার কোন সুযোগ ছিল না কিন্তু এই পথি পর্যন্ত আপনি কি করতে পারেন গুনার মধ্যে যেতে পারেন গুনার মধ্যে চলে আসতে পারেন যেমন কোন ব্যক্তি সম্পর্কে আপনার তৈরি ফলে আপনি গুনার মধ্যে পথিত হলেন আন্দাজের উপর অনুমানের উপর বক্তব্য দেওয়া তখন আপনার কাছ থেকে আসবে এই পথে যদি কেউ যায় তাহলে তার মূলত অন্তর যদি পরিশুদ্ধ না হয় তাকে তাহলে তার পরিশুদ্ধির আর বাহ্যিক পরিশুদ্ধির সুযোগ নেই বাহ্যিক যতই আপনি পরিশুদ্ধ করেন না কেন এটা খুব সহজ কথা আজকে বোঝানোর জন্য সেটা হচ্ছে এই কোন ব্যক্তির যদি হার্টের প্রবলেম হয়ে যায় আপনি যতই তাকে বাহ্যিক মানে গায়ের উপর দিয়ে যতই মলম তার মাখেন না কেন যতই তাকে চিকিৎসা করেন না কেন আদৌ কি তার কোন চিকিৎসা হবে কি না। কারণ যেহেতু আসলে মূল সমস্যা হয়ে কোথায় মূল জায়গাতেই সমস্যা হয়ে গিয়েছে সুতরাং পর্যন্ত তার এই হার্ট হার্ট সার্জারি না করা হবে খুলে ঠিক না করা হবে তো তখন পর্যন্ত মূলত আপনি তার মাথায় তার পায়ে তার গায়ে শরীরের যেখানে আপনি খুশি সেখানে ওষুধ দেন না কেন এই ওষুধ দিয়েছে কি হতে পারবে না নিরাময় লাভ করতে পারবে না শান্তি লাভ করতে পারবে না সংশোধন হওয়ার কোন সুযোগ নেই ফলে তালানহু খুব সুন্দর একটি কথা বলেছেন অমরুল খতাব রাজি আল্লাহ বলেন লোকেরা এবুল খাতাব রাজি আল্লাহ প্রশ্ন করলেন জানতে চাইলেন যে এবুল খাতাব আমরা আমাদের অন্তর কিভাবে সত্যিকার মুস্তাকিম দৃঢ় রাখতে চাই এবং সহজ সরল অবস্থার উপর রাখতে চাই যাতে করে এর মধ্যে বক্রতা না আসে কারণ আপনার অন্তর মধ্যে বক্রতা এসে গেলে ক্ষতি পরে আমাদের এই আমরা কিভাবে সহজ সরল একেবারে সোজা পথের উপর রাখতে চাই এবং এটাকে আমরা পরিশুদ্ধ করতে চাই সেটা কিভাবে সম্ভব তখন বলেন অমরুল সবসময় তুমি তোমার অন্তরকে মানে পর্যবেক্ষণ করবে হিসাব নিবে ঠিক মতো আছে কিনা হিসাব নেবে কিভাবে হিসাব নেবেন ঠিক মতো আছে কিনা তখন অমুল খাতাব রাজি আল্লাহ তালাম বলতেছেন মানুষ সামান্য একটু জ্বর হলে খুব গুরুত্ব দেবে কোন কারণে মনে করেন একটু বিচি পেসরা তারপরে একটু মানে শরীরের মধ্যে গুরুত্ব দেয় হওয়া এগুলো হচ্ছে মূলত আলামত আপনার বুঝে যাচ্ছে যে ভিতরে কি রয়েছে সমস্যা তৈরি হচ্ছে ভিতরে সমস্যা তৈরি হচ্ছে তাইমান অন্তরের বিষয়কে গুরুত্ব আর জন্য এগুলো হত্যা এই জন্য বলছেন যে কারণ শুধু বেশভূষা গুরুত্ব দিলে কোনো লাভ নেই অন্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে সুতরাং যতই তুমি কাপড় চোপড় সুন্দর করো কেন যতই বাহ্যিক লোকিক তোমার সৌন্দর্য আসুক না কেন প্রথম অন্তরকে দেখবে তারা হাজ অন্তরকে এটা বারবার অন্তরের কাছে এটা যাবে হ্যালি হিসেবে এখন এর মধ্যে কোন বক্রতা আছে কিনা নাকি সুদাই চলতেছে नाकि वक्रता है अंधकार गलिर दिखे इमाम सुरे आनुगत्य बद दिए गुजुर्ग दिखे सकल पी सकल वलि सकल कूतुब जरा आज আল্লাহর পথ থেকে মানুষদেরকে নিজেদের পথের দিকে নিয়ে যাচ্ছে যখন তারা বক্রতা অবলম্বন করে এই বক্রতার দিকে যায় কারণ এই বক্রতা যদি কারোর অন্তর মধ্যে এসে যায় সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি তার কাছে থাকে সে হৃদায়ত লাভ করতে পারবে না হৃদায়তের আলো সে পাবে না সে বনপ্রস্টই থেকে যাবে সে ফিতনাবাজ থেকে যাবে সে মানুষের মধ্যে বিভ্রান্তি করবে কিন্তু সে হেদায়ত লাভ করতে পারবে না সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি তার মধ্যে থাকে হেদায়তের জন্য বন্ধুগণ অনেক বিশাল জ্ঞানী হওয়ার কোন প্রয়োজন নেই যদি প্রয়োজন হতো তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতেন যে তোমরা হেদায়ত লাভ করার জন্য এই এই জ্ঞান তোমাদের দরকার হয়েছে কিন্তু যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হেদায়তের জন্য নির্দিষ্ট কোন পরিধি উল্লেখ করেননি নির্দিষ্ট জ্ঞান দেননি লাভ করা খুবই সহজ तक आदायितर पद पा हिदायतर दिखाते विषय अंतर के प्रश्न कर পর্যবেক্ষণ করবে দেখবে ও হেলের মধ্যে দৃশ্য আছে কিনা বক্তব্য মা শাল্লা যখন বক্তব্য দেন এত সুন্দর বক্তব্য যে মনে হচ্ছে যেন তিনি খুব কিন্তু তার আমল যখন দেখা যায় তখন দেখা যায় যে আসলে সেই নিজের আমলের সাথে বক্তব্যের কোন সম্পর্ক নেই একে মানে আরবি পরিভাষা বলা হয় আবু সুরুজি বক্তব্য খুব সুন্দর এমন সুন্দর সুন্দর একটা বক্তব্য দিলেন বক্তব্যের পরে বেরোয় চলে গেলেন হঠাৎ করে মজলিসের মধ্যে উপস্থিত এক ব্যক্তি এমন মানে গলির ভিতরে ঢুকে গিয়ে একটা ছোট্ট একটা কুঠির মধ্যে গেলেন দেখেন যে আবুজাইদ সুরুজি বসে মদ খাচ্ছে হ্যাঁ তাল্লাজি হ্যাঁ তাল্লাজি বক্তব্য উপদেশ দেওয়া ওসিয়ত দেওয়া অনেক সহজ এটা সার্কুলার পক্ষে সম্ভব সবার পক্ষে সম্ভব কিন্তু সত্যিকার অর্থে নিজের জীবনে বাস্তবায়ন করে এই অসিয়ত অনুযায়ী নিজেকে তৈরি করা এটা একটু কঠিন কাজ এই জন্য সেখানে প্রশ্ন থাকবে প্রশ্ন হচ্ছে আপনার মধ্যে আপনাকে দেখবেন যে আমার অন্তর আমার এই লৌকিকতা আমার এই সৌন্দর্য এই যে দেখাচ্ছি মানুষদেরকে এগুলো কি ফালতি হিনেফাক এর মধ্যে মুনাফি কি আছে কি না অথচ আল্লাহ সুবাহ বা কারার চোদ্দ নম্বর আয়তের মধ্যে এই কথা বলেছেন লাকুলা দি এমু খালুমনে তখন ইমান দাদদের শতে সাক্ষা হয় তোখনতাা বলে আমরা ইমানে নেছি। ওইদা খেলা উলাসে অতই নিহিম দখন তাদের দশদদের সাথে সাক্ষাত ঘটে দখন তাদের নেতাদের সাথে এখানে সে আতুই বল মূলতে নেতা উজান হছে আমাদের সকল নেতাদের কো আনকালিম পরিচ দিি শয়তা ছিল বুদ্ে পেছিল প সকল নেতা যারা আ এদেরকে কো মধ্যে নেতা আহিসে করা হয়েছে। তারা বলে আমরা তো ঠিক আছে তোমাদের সাথে একই গ্রুপ আমরা তাহলে একই গ্রুপ হোক তাহলে মুসলমানদের কাছে যাওয়া আসো কেন কি কারণে এই কাজ করতেছো কাল ইন্নু মুস্তাহিউ আমরা খাট্টা বিদ্যুৎ করতেছি তাদের সাথে কেবল খাট্টা বিদ্যুৎ ছাড়া আর কিছুই না সুতরাং এটি আমাদের পক্ষ থেকে একটা খাট্টা বিদ্যুৎ এই আমাদের এই পরীক্ষা করতে হবে নিজের অন্তরের মধ্যে মূলত মুনাফেকি আছে কিনা যদি মুনাফেকি অন্তরের মধ্যে থেকে যায় তাহলে অন্তরের সংশোধন আমাদের কোনোদিন হবে না মুনাফেকি যদি আমরা গ্রহণ করে থাকি তাহলে আমাদের অন্তর সংশোধন হবে ফলে বাহ্যিক সংশোধনের সাথে অভ্যন্তরীণ সংশোধন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় শুধু রূপের পরিচর্যা অহংকার হিংসা মনের কটিলতা আত্মপ্রীতি ইত্যাদি থেকে দূরে থাকা এই নৈতিক জন্য যথেষ্ট নয় অনেকে দেখা যায় যে আরেকটা এর পাশাপাশি দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে বাহ্যিক দিকটাকে একেবারে ইগনোর করে শুধুমাত্র মানে রুহে আত্মার ডেভেলপের কাজ করতেছে আত্ম উন্নয়নের বা আত্মার উন্নয়নের কাজ করতেছে কিছু কিছু জিনিস এগুলোকেই মনে করতেছে যে এগুলো করলেই মানে আত্মার সংশোধন হয়ে যাবে আত্মার সংশোধন হওয়ার জন্য ইসলাম এখানে পদ্ধতি দিয়েছে কোনো গবেষকের গবেষণার প্রয়োজন নেই কারণ এই আত্মা আপনার কোনো সৃষ্ট কিছুই না এটা যদি মনে করেন রেডিওর মতো কোনো যন্ত্র হতো আপনি সৃষ্টি করেছেন তাহলে আপনার সিস্টেম অনুযায়ী কি হতো এটা সংশোধিত হতো এটাকে আপনি আপনার সিস্টেম অনুযায়ী কি করতে পারতেন মেরামত করতে পারতেন কিন্তু যিনি ষষ্ঠা হালক তিনি যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি বাদ দিয়ে আপনার পদ্ধতিতে যদি এটাকে সংশোধন করতে যান তাহলে এটা সংশোধিত হবে না তাই আল্লাহাবুল আমিন কোরআনে কেরিমেল তাদের অন্তরকে পরিশুদ্ধ করার পবিত্র করার ইচ্ছেই করেন আপনি হয়তো মনে করেন যে এইভাবেই আপনার মানে সংশোধন হয়ে যাবে না সংশোধনের বিষয়গুলো নির্ভর করছে আমাদেরকে যেভাবে সংশোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সেভাবে আমাদেরকে সংশোধন করতে হবে এক্ষেত্রে আপনাকে যেমনিভাবে বাহ্যিক গুরুত্ব দিতে হবে তেমনিভাবে আপনাকে অভ্যন্তরীণ সংশোধন বাতের সংশোধনের জন্য গুরুত্ব দিতে হবে বন্ধুগণ আজকে আমরা মনে করে থাকি যে জাহেরি এবং বাতেরি এটি দুটি ভিন্ন বিষয় ফলে একদম লোক বলে যে তোমরা জাহেরিনী আছো जहर बार शुदा मन कर অন্তরের কিছু নিচক বিশ্বাসী হচ্ছে মূলত ইমান এবং ইসলাম এবং ইমান ইসলামের মূল কাজ এটি গল্প ইসলাম মূলত তারা বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটি বিষয়কে সমান্তরালভাবে গুরুত্ব দেওয়ার কারণে অভ্যন্তরীণ প্রত্যেকটি বিষয়ের দলিল ইসলামের মধ্যে কি করেছে বাহ্যিক দলিল নিয়েছে ইমান साधारणतमान अभ्य विषय दलिल की दलिल इ मध्य देख नाम कि ना सलाद होता दलिल्लाम ए मिले नहीं তার ভালোবাসা আপনার মধ্যে আপনার দলিল হচ্ছে সুনার অনুসরণ আপনি করেন কিনা যদি সুনার অনুসরণ না করেন কামত পর্যন্ত যদি আপনি দাবি করেন আপনি আশেখ রাসুল নন মিথ্যুক আপনি মিথ্যা বুঝতে পেরেছেন কিনা প্রত্যেকটি কাজের জন্য আপনার অন্তরের মধ্যে আপনি কি অহংকার আছে কি নাই আপনার অহংকার আছে কি না এর দলিল ইসলাম যে আপনি তাখর নিচে কাপড় পরেন কিনা দেখিস বুঝতে পেরেছেন মানে এই জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু ইসলামের মধ্যে অভ্যন্তরীণ বিষয় এবং এর বাহ্যিক দলিল ইসলামের মধ্যে রয়েছে যেমন আপনি কোথাও সফর করে গেলেন কষ্ট পেয়েছেন কষ্ট করেছেন কষ্ট কি পেয়েছেন কি পেয়েছেন হচ্ছে আবার এর অভ্যন্তরীণ দিক রয়েছে ফলে এই দিকটাকে শুধু কেউ এ কথা বললেই যথেষ্ট হবে না যে মানে কয়েকটা মৌলিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখলাম আর বাহ্যিক এগুলো কোনো দরকার নেই বরং দুইটাকে মাত সমান সমানভাবে গুরুত্ব গুরুত্ব দিয়ে থাকেন তাদের গুরুত্ব দেওয়ার বিষয়টি সমান হবে তারা মূলত কখনো শুধু লৌকিক সংশোধনকে প্রাধান্য দেবে না অনেকে দেখা যাচ্ছে যে মানে তাও হিদ বাদ দিয়ে হিদা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে মূলত शुदू मौलिक कैकटा विषय ना मध्य रफिया बुक हाथ बांधा जोिन बला सलात क्या चार पांच मन कर आकीदार संशोधन रही मनादा बेपारकिदा ही रही लोकर आकदीदा तो उभर ठीक है তাকে দিয়ে রপদান করানোর কোন দরকার নেই হবে না কি লাভ হবে আপনাকে অবশ্যই প্রথম অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে মৌলিক বিষয় যেগুলো রয়েছে সেগুলো সংশোধনের জন্য চেষ্টা করতে হবে তাই শূন্যার উৎসাহী যারা আছেন তারা মূলত এই দুটি দিককেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন এখানে এই সংশোধনের বিষয়টিসালামকে প্রশ্ন করা হল আইজুনা সে মধ্যে কে সবচেয়ে ভালো কে সবচেয়ে উত্তম ফকা আল্লাহ ওই সমস্ত ব্যক্তিরা যারা مخمومুল قلب তার অন্তরটা হচ্ছে সম্পূর্ণ রূপে মুক্ত صدوق اللسان এবং সুস্থ ভাষাবাসী কথায় মুখে সুস্থ সুস্থ কথা বলে সুস্থবাদী এবং অন্তরটা হচ্ছে মুক্ত قال يا رسول الله প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূলুল্লাহ ওলিউসাল্লাম صدوق اللسان সত্যবাদী যে যার মুখে সত্যতা রয়েছে তাকে আমরা চিনি তার পরিচয় বুঝতে পারলাম যে সত্য কথা বলে না তাকে বুঝতে পেরেছি তার মুক্ত হবে অন্তরের মুক্ততা বলতে এটা কি বুঝায় এটা কোন জিনিস এটা তো আমরা বুঝলাম না বলছেন সেটি হচ্ছে আত্মাকি যেখানে ভয় রয়েছে পরিচ্ছন্ন কোন ধরনের গুণাহ নেই কোন বিদ্বেলা এই বিষয় সম্পর্কে ইনশা আল্লাহ যদি সম্ভব হয় আলোচনা সামনে আমরা করব আর যদি সম্ভব না হয় আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করবো যেহেতু সময়ের কারণে আজকে আর এই বিষয়ে আলোচনা করতে পারি তাই আপনার অন্তর যদি মুক্ত না হয় সত্যিকার তাহার অন্তরে যে পবিত্রতা রয়েছে সেই নিজের অন্তরকে পবিত্র করা যায় না সেটা আর ঘটবে না বুঝতে পেরেছেন কিনা এই জন্য শুধু সাবান ঘোষার মধ্যে নয় বরং নিজের অন্তরকে পবিত্র করতে হলে এই যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আদামুল বিদ্বেষ মুক্ত হওয়া আদামুল হিংসা মুক্ত হওয়া এবং খুবই সূক্ষ্ম কথা ও সাল মাহমুদি ওসালাম সূর্য ওঠার সময় কি সব ধরনের নামাজ নিষিদ্ধ না শুধুমাত্র নফল সালাত নিষিদ্ধ যদি কোন ব্যক্তির উপর ফরজ যাবে না বিষয়টি স্পষ্ট হবার জন্য হ্যাঁ ফরজ সালাত যার ফরজাল ফরজ সালাদ যার উপর রয়ে গিয়েছে সে সেটা পড়তে পারবে বাকি মানে নফল সালাদ নিষিদ্ধ নফল সালাদ বলতে কি বুঝায় এটা বুঝতে পেরেছেন তো ফরজ সালা বাকিটাই আর বাকি সবটাই নফল সবটাকে মধ্যে নফল বলেছেন বুঝতে পেরেছেন মুখিক মাসনে আগে এটা শেষ করি মিশরের খ্যাতনামা বিজ্ঞানী তারপর ডক্টর কোরআন গবেষণা করে উনিশ সংখ্যার তত্ত্ব আবিষ্কার করেছেন এই বক্তব্যটি কেবলমাত্র কোরআন অনুসরণ করতে বলেছেন উক্তি উক্তি সম্পর্কে বিস্তারিত এটি একটি অপ্রয়োজনীয় ফালতুকাজ ছাড়া আর কিছুই নয় এর মাধ্যমে উনিশ তত্ত্বের মাধ্যমে যে বক্তব্য দেয়া হয়েছে এটি অপ্রয়োজনীয় কোন দরকার নেই এই ধরনের আবিষ্কারেরও কোন দরকার ইসলামের মধ্যে আছে বলে আমি মনে করি না এটি তেমন কোন নলেজ নয় বুঝতে পেরেছেন তেমন কোন নলেজ নয় যে সমস্ত নলেজ আমাদের দরকার নেই সেগুলো রসুল সালামিখতেও বলেন নাই আর শিক্ষা দিয়েও যান যেগুলো দরকার হয়েছে সেগুলো শিক্ষা দিয়ে গেছেন বুঝতে পেরেছেন তো সুতরাং এই তত্ত্ব যদি প্রয়োজন হতো শিক্ষা দিতেন আমাদেরকে অবশ্যই হেদায়তের জন্য এটি কোন প্রয়োজন নেই কেউ গবেষণা করতে পারে আমি গবেষণাকে ইগনোর করছি না বুঝতে পেরেছেন কেউ গবেষণা করতে পারে কিন্তু ইসলামের জন্য এটি খুব বেশি প্রয়োজন নয় ইসলামের জন্য হেদায়তের জন্য দরকার নেই গড়ের ভিতর রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না বিষয়টি গড়ের ভিতর রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না বিষয়টি জেনেও অনেকে মুসলিম পরিবার গড়কে পানির ছবি মূর্তি সালানো বন্ধ করছে না গড়ের রহমত ফেরিস্তা প্রবেশ করলে মুসলিমদের জন্য কি শক্তি রয়েছে ক্ষতি রয়েছে তা মুসলিম পরিবার বলতেছেন কিন্তু আসলে মুসলিম কিনা তো মুসলিম মুসলিম না এর মূলত আল্লাহর বিধান মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলিম বুঝতে পেরেছেন কিনা এবার আপনি আল্লাহর বিধান মেনে নেন এরপরে আপনি বলতেছেন যে আমি মুসলিম এটা শুধুমাত্র দাবি করতেছি আমরা মুসলিম বুঝলেন না এ বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে আসলে আমরা যারা মুসলিম মনে করতেছি আমরা আইডি কার্ড পাসপোর্ট ভোটার লিস্ট এবং চাকরির যে মানে কাগজপত্র রয়েছে এগুলোতে মুসলিম বুঝতে পেরেছেন কিনা আমরা আল্লাহর খাতায় মুসলিম কিনা সেটা নির্ভর করতেছে মুসলিম যদি এই অর্থ আমরা বুঝতে পারি বুঝতে পেরেছেন মুসলিমের প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে আপনি মেনে নিয়েছেন কিনা যদি আল্লাহর বিধান মেনে না নিয়ে থাকেন তাহলে আপনি সোকল্ড মুসলিম সকল মুসলিমরা এখন সবটাই করতে পারে বুঝলেন না আগে তো মানে যা পূজা আছে সবগুলো পূজার মধ্যে এখন মুসলিমের কি রয়েছে অংশগ্রহণ উল্লেখযোগ্য গ্রহণ রয়েছে বরং বন্য অংশগ্রহণ রয়েছে এই সমস্ত কথা বলে মুসলিম নয় মুসলিম নিজেরা পরিচয় দিচ্ছে ইসলাম লোকদের আপনার কি মনে করেন ও আমার কোন প্রয়োজন তো এই লোকদের আমার কোন প্রয়োজন নেই মেহরবানি করে তারা তাদের উচিত তাদের দিন অনুযায়ী তারা কি করা নিজেদের নাম পরিবর্তন করে মুসলিমের জায়গায় মুশ্রিক লিখে দিল এইগুলো যে ধর্ম কি আমি করি কোন অসুবিধা নেই আমি খুব বিনয় সাথে তাদেরকে অনুরোধ করবো যে আপনি আপনার যে চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারা আপনার অসুবিধাটা কোথায় কিন্তু ইসলামের পরিচয় দিয়ে যে প্রতারণা করছেন এটি একেবারে শুদ্ধ নয় বরং আপনি পতারক মুনাফেক হিসেবে নিজে সাব্যস্ত হচ্ছেন আর কিচ্ছু না এটা আপনার জন্য ক্ষতি আপনি নাম পরিবর্তন করিয়ে দেন আপনার নাম আব্দুল গফুর যেখানে ছিল সেখানে আব্দুল গফুর বাদ দিয়ে আপনি অন্য কোনো নাম হয় ভয় লেখে দেন অসুবিধা নেই আমার কোনো নিষেধ নেই এবং আপনি থাকেন ঠিক আছে তা শাহুদ পড়তে পারেন তার শাহুদের সাথে অন্য দোয়াগুলো পড়া যায় রয়েছে ইমামের সাথে অংশগ্রহণ করার জন্য